যা থাকছে সেটা হচ্ছে ফেরিস্তা গনের প্রতি ইমানের প্রতি ইমান অধীনে দুটি ব্যাপার রয়েছে এক নম্বর তাদের ব্যাপারে সংক্ষিপ্ত ইমান আনা আরেকটা বিস্তারিত ইমান তারা যে আছেন এবং যদি আমরা তাদেরকে নাও দেখি হ্যাঁ দেখা শর্ত না কোন জিনিস অস্তিত্ব বিশ্বাস করতে দ্বিতীয় নম্বর যে আমরা ইমান এই ব্যাপারে যে তারা আল্লাহর সৃষ্টি আল্লাহর প্রতি কোনো বৈশিষ্ট্য নেই কারণ যখন আল্লাহর সৃষ্টি তখন তার মধ্যে রবি এবং উলুহতের কোনো বৈশিষ্ট্য থাকতেই পারে না দ্বিতীয় নম্বর তাদের ব্যাপারে আমাদের বিস্তারিত আপনার জ্ঞান বা বিস্তারিত ইমান এটার অধীনে আমরা যেটা বিশ্বাস করব সেটা হচ্ছে যে আমরা তাদের ব্যাপারে কোরআন এবং সুনার মাধ্যমে তাদের সম্পর্কে বিস্তারিত যে ব্যাপারগুলা জানতে পেরেছি সেই ব্যাপারে আমরা ইমান আনবো এতে কোনো সন্দেহ নেই এবং সেটা কি ধরনের এক নম্বর হচ্ছে যে যাদের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে কোরআন এবং সুনার মধ্যে অথবা যা কোন বিশে বৈশিষ্ট্য কোরআন এবং সেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে ওহি নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে আপনার যারা রসুল এবং নবী তাদের নিকটে এবং বিকেল আরেকজন আছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টির এবং পাশাপাশি উদ্ভিদের এবং তৃতীয় নম্বর যিনি ইসরাফিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সিংহায় দেওয়ার জন্য এরকম ভাবে চার নম্বর মালিক যিনি হচ্ছেন জাহানশীল এবং নাম হচ্ছে তার নাম যে আজরা চিনি এটা কিন্তু বনি ইসরা দেওয়া নাম এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় কোরআনের মধ্যে মালাকুল মৌত হিসেবে এসেছে হাদিসের মধ্যে মালাকুল মৌত হিসেবে এসেছে আর জাতীয় ফেরস্তাদের নাম আছে মালাকুল জিবাল্লা যে তিনি হচ্ছেন পাহাড়গুলোর দায়িত্বশীল হম দ্বিতীয় নাম্বার আছে যে কোরআন এবং মধ্যে তাদের যে বিশেষ কোনো যদি গুণাবলী থাকে অথবা ব্যাপক কোন গুণাবলী থাকে সেগুলো আমরা বিশ্বাস করব। হ্যাঁ তাইলে প্রথম দাব গেল যে তাদের আপনার যাদের সম্পর্কে আমরা নামও জেনেছি অথবা বিশেষ কোনো গুণ জেনেছি সেইভাবে তো বিশ্বাস করবই পাশে হ্যাঁ তাদের যে বৈশিষ্ট্য বিশেষভাবে জেনেছি এবং ব্যাপকভাবে জেনেছি সেগুলো বিশ্বাস করবো বিশেষভাবে যাদের বৈশিষ্ট্য পাখা রয়েছে ডানা রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে জিবরিল আলী ইসলাত ইসলাম যে আল্লাহর একটা প্রকাণ্ড সৃষ্টি সেই সম্পর্কে আমরা জেনেছি যে সুর আকুল ইসলাম তাঁকে এর দেখেছেন যে সে দুনিয়ার একটা সাইডকে ডেকে ফেলেছে দ্বিতীয় নম্বর আছে যে তাদের বৈশিষ্ট্য যেগুলো ব্যাপক আকারে উল্লিখিত হয়েছে সেগুলোর প্রতি আমরা ইমান আনবো एक नम्बर चतुर्थ नम्बर तेजा विशिष्ट से मानान बार कारो दूट रहे पाखा तीन टी रही कारो चार कारण और बेसि रही है जेट जीवन आश्रम सम्पर्क बनाए الله جزيلا سورة فاطر لكنا برآية مده والان الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة أولي أجنحة مثنى وثلاثة ورباع يزيد في القلق ما يشاء إن আল্লাহ আল্লাহ বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আকাশ জমিনের শ্রেষ্ঠ যিনি ফেরতাদেরকে সৃষ্টি করেছেন যাদের পাখা রয়েছে আমরা বিশ্বাস করব যে তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত হ্যাঁ রসুল বা দূত এবং তাদেরকে তাদেরকে আল্লাহ যখনই চান যার কাছে পাঠাতে ইচ্ছা तर पाठिए थकें जमन तर मध्य क्यों एम दूध जरा वहीत ग्रामीण निकटे तर मध्य एम दूध जरा ममिन निकटे मृत्यु समय सुसंबाद नहीं आसे তাদের মধ্যে আবার কিছু আছে যারা প্রেরিত হয় আপনার শাস্তি নিয়ে প্রেরিত হন এবং আরো কিছু রয়েছেন যারা মোমিনের রুখ কবজ করার জন্য প্রেরিত হন তাইলে ওরা প্রেরিত হওয়ার ব্যাপারে অনেক ব্যাপার নিয়ে আল্লাহ যখন যাকে যেভাবে চান যেই আপনার কাজ দিয়ে প্রাণ করেন সেইভাবে প্রেরিত হয়ে থাকেন তৃতীয় নম্বর যেটা ইমানের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা তাদের যে কর্মকান্ড এবং তাদের সম্পর্কে বিশেষ কোনো সংবাদ থাকলে আমরা বিশ্বাস করব হম বিশেষভাবে আর নাহলে ব্যাপকভাবে যে সংবাদ এসেছে তাদের কর্মকান্ড সম্পর্কে হ্যাঁ সেগুলো আমরা বিশ্বাস করব। যেমন তাদের বিশেষ किस क्या जमन जिबिर आलीतम उही नदी का आसान से रसूल आख्लम सा मुदारसा करन अपन पढ़ापढ़ी कर কাছে সেটা আমরা বিশ্বাস করব। হ্যাঁ তৃতীয় নম্বর হচ্ছে ইসরাফিল আলীসরাতাম যে সিঙ্গা নিয়ে এখন মুখে সিঙ্গা নিয়ে রেডি আছেন যখনই তাকে আদেশ করা হবে পুৎকার করার তখনই সে পুৎকার দিবেন। হম আরেকটা ব্যাপার যে তাদের ব্যাপকভাবে যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা বিশ্বাস করব। যেমন আমরা বিশ্বাস করব যে ফেরস্তাদের মধ্যে আছে যে যারা আল্লাহর রেখেছেন বহন করেছেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারা অনেক সময় মুসলমানদের সাহায্যের জন্য অবতরণ করেন যেরকমভাবে কয়েকটা আপনার যুদ্ধের মধ্যে ফেরস্তারা অবতরণ করেছে মুসলমানদের সহযোগিতা করার জন্য যেমন বদরের যুদ্ধ যেমন আহজাবের যুদ্ধ এরকম ভাবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে থাকেন এবং তারা মোমিনদের জন্য ইস্তেফার করে থাকেন এবং তারা কেমতের দিবসে মোমিনদের জন্য সুপারিশ করেন। এবং তেমনিভাবে তারা আদম সন্তানকে হেফাজত করে থাকেন তেমনিভাবে তারা হ্যাঁ আদম সন্তানের রূপ করে থাকেন তাইলে তাদের যে বিশেষ নাম হ্যাঁ বিশেষ বৈশিষ্ট্য এরকমভাবে তাদের হুম আপনার বিশেষ কর্মকাণ্ড ব্যাপক কর্মকাণ্ড এই সবগুলো যেভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে সেইভাবে আমরা বিশ্বাস করব। এতে কোনো ব্যতিক্রম করব না আল্লাহ জয় শাহানু তাদের উপর সঠিকভাবে ইমানোর আমাদেরকে তো দান করুন এবং কে আমাদের দিবসে আমাদেরকে তাদের সুপারিশ মাসুক করুন এবং তাদের ক্ষমা আমাদের ভাগ্যে জোটান এবং তাদের মাধ্যমে আমাদেরকে রক্ষা করুন হ্যাঁ আল্লাহ জয় শাহানুর কাছে সেটাই ফিরিয়া করে এখানে শেষ করছি ওসল্লাহমি ওসহিজমাই